আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی النবী الامিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ও বাদ সমায় দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবী রাহমাতুল্লাহি রহিত বায়ান আল তাকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই kitabটির একটি অংশ নিয়ে বাংলা ভাষায় যা ইমাম তহাবীর আকীদার নামে বিখ্যাত আখিরত ও ঈমান কিভাবে হবে সেটা আলোচনা করেছেন তিনি বলেছেন উন মুনবি আযাবুল কবর লিমান কান লাউ اهلا والسওয়াল মুনকারিন ও নাকিন ফি ক্ববরেহি عن রব্বিহি ودিনিহি ونবিইহি আলামা جاءত বিহিল আখবার عن রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আস-সাহাবাতি রাদিয়াল্লাহু আলাইহিম আখির আমরা কবর আযাব ও ঈমান রাখি যে কবর আযাবের উপযুক্ত তার জন্য কবর আযাব হবে এবং মুনকার নাকিরের সওয়ালের বিষয়ে তিনি আলোচনা করেছেন দুনিয়ার জীবনে শুরু তার দুনিয়াতে আসার পর থেকে হয় তারপরে আবার শেষ হয় যখন সে কভারে চলে যায় তার আখেরাতের জীবন শুরু হয়ে যায় এবং আমরা বলেছিলাম যে আসলে যে ব্যক্তি মারা যায় তার আখেরাতের কর্মকাণ্ড শুরু হয়ে যায় তার ইয়মুল আখের তার থেকে শুরু হয়ে তখন থেকে তা শুরু হয়ে যায় ইয়মুল আখের এই ব্যক্তি কেন্দ্রিক ইয়মুল আখের প্রথম ধাপ হচ্ছে মৃত্যু মৃত্যুর বিষয়টি আমরা আলোচনা করেছি গত কয়েকটি পর্বে যে প্রথমত মৃত্যু যে হক কলাম দলে দিয়েছি যে মৃত্যুর দ্বিতীয়ত মৃত্যু নফসের উপর আসে নফস কিবা মৃত্যু বলেন সেটাও আলোচনা করেছি তারপর বলেছি যে নফসের মারাতে মারাতগুলো আলোচনা করেছি তার স্তরগুলো আলোচনা করেছি তারপর আমরা আলোচনা করেছি যে ইমানদারে রু কিভাবে হরণ করা হয় রু হরণ করে আলোচনা করেছি তারপর আলোচনা করেছি ইমানদারের রু কীভাবে হরণ করা হয় আজকে আমরা আলোচনা করব যে কাফের রু বা ফাঁসের ফাঁজের রু কীভাবে হরণ করা হয় কুরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা সেটাকে তুলনা করার চেষ্টা করব সেই চিত্রটি তুলনা করার চেষ্টা করব কুরআন কারীম আল্লাহ তাআলা সুন্দরভাবে কাফের ফাসেকের ফজরের যে রুহরণের বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ বলেন উমানাতাল্লহুম্মা নিফতারা আলাল্লাহি কযিবান আও ক্বালা ইউহী লীলাম ইউহাই লী শাই ওয়া মান ক্বালা সাউনযুলু মিসলাম আনযাল আল্লাহ ওয়া লাউ তারা ইযি যালিমুনা ফি গামরাতিল মাউত ওয়াল মালায়িকাতু বাসিতু আইদিহিম আল্লাপরে মিথ্যা কথা রটনা করে অর্থাৎ না জেনে আল্লাহর কথা বলে যেমন আল্লাহ সন্তান আছে বলে আল্লাহকে যেমন বলে যে এগুলি সন্তুষ্ট হলে সন্তুষ্ট হবে অন্যান্য জিনিসের আবাদত করে থাকে এটা আল্লাহর মিথ্যা রটনা আর কেউ নেই যে ব্যক্তি আল্লাহর রটনা করে থাকে অতবা যে ব্যক্তি বলে ওড়হিয়ে আমার কাছে তার কাছে আসেনি অর্থাৎ আল্লাহ বলছেন ওমান এবং ওই ব্যক্তি থেকেও আর কেউ নেই এবং সে সবচেয়ে বড় মিথ্যাবাদ আল্লাহ যেরকম নাজিল করেছে আমি সেরকম আল্লাহ বিধানের মতো আমি বিধান দিতে পারি যে ব্যক্তি বললো সেই বড় জালেম এরা সবই জম আল্লাহ তালা তিন ধরনের মানুষকে তিন ধরনের তিন ধরনের প্রকৃতি বলছেন সবচেয়ে বেশি জালেম তারা মান আজলম অর্থ হচ্ছে লাম এর চেয়ে বড় জোয়ালেম আর কেউ হতে পারে না এর ফলে আল্লাহ তালা এদের পরিণতি আলোচনা করছেন পরিণতি কি সেই পরে দুনিয়ার বুকে কি পরিণত হতে পারে আল্লাহ বলছেন মৃত্যুর সময় তাদের যা হয় সেটা আপনি দেখতেন মারাত্মক যিনি দেখতে পাইতেন ভীতিপ্রদ যিনিতেন সেটা কি যখন জা মৃত্যুর যন্ত্রণায় কাতর হতে থাকবে মৃত্যুর মসিবতের মধ্যে তারা থাকবে বিপদের মধ্যে তারা থাকবে से अवस्था तरफ देखें रू की सेतु आई दिम आरोप हाथ दिए तक पकड़ाओ करे मेरे तरफ रूहरण करते तरह मेरे मेरे रूहरण करतेतु आई दिहिमेरे কোন কোথাও কোন কিছু বাস্তা ব্যস্ত হাত দিয়ে কোন ধরা অর্থ হচ্ছে মারা সেই অর্থে ব্যবহার হয়েছে কোরআন একটি মারার অর্থে ব্যবহার করেছেন অর্থাৎ তাদেরকে পাকড়াও করে মারার জন্য হত্যা করার জন্য ব্যবহার করা এটা এই শব্দটি বাসের শব্দে ব্যবহার করেছেন যেমন আল্লাহ তালা বলেছেন যে আদমের সন্তান বলেছিল আদমের সন্তান যে ভালো সে বলেছিল যে তুমি যদি আমাকে আমার দিকে হাত বাড়িয়ে দাও আমি তোমাকে মারার জন্য হাত বাড়ো আমি তোমাকে তোমার দিকে আমি আমার হাত বাড়াবো না চড়াও হয় এরা কখনো কখনো কাফেররা এদের উপরে ইয়ফসুতলা কাফেররা তোমাদের দিকে হাত বাড়ে তোমাদের তোমাদের তোমাদেরকে আক্রমণ করত তো এই এখানেও একই অর্থ সেটা হচ্ছে যে আপনি যদি দেখতেন যে যারা এবং যারা আল্লাহ বিদ্রোহী তাদের শাস্তি কীরকম হইত সেটা হচ্ছে যে আল্লাহ তালা বলছেন যে মৃত্যুর যন্ত্রণা তারা কাতর থাকবে আর ওই সময়ে ফেরজ তাদেরকে মারতে থাকবে যেমন আল্লাহ তাল নয়াতে বলেছেন বলো তোরা ইদিনু আপনি দেখতেন যে যখন মালা মালাইকাদেরকে মালাইকার কাফেরদেরকে মারছিল হত্যা করার জন্য ই মারার ইয়েদু ওদের চেহারা এবং তাদের মুখের মধ্যে তারা মারছিল তাহলে গেল যে এখানে হাত দিয়ে হাত প্রশস্ত করার অর্থ হচ্ছে ফেরতার অর্থ তাদেরকে মেরে মেরে তাদের রুহরণ করে তাদের মেরে মেরে রুহরণ করে কিভাবে মেরে মেরে রুহরণ করে আখরিজু আনফুসাকুম তোমাদের রু তোমরা বের করো অর্থাৎ যখন তাদের মৃত্যুর সময় আসে কাফেরদের মৃত্যু সময় আসে তখন ফেরেজ তাদের জন্য আজাবের আজাবের সংবাদ নিয়ে আসে যে তোমাদের জন্য এই আজাব অপেক্ষা করছে এই শাস্তি অপেক্ষা করছে এই বিপদ তোমাদের অপেক্ষা করছে এই জাহান্নাম অপেক্ষা করছে তোমাদের কঠিন আগুন তোমাদের অপেক্ষা করছে এবং আল্লাহর আল্লাহর গজব তোমাদের জন্য অপেক্ষা করছে আর তাদেরকে বলে যে এইটা দেখার পরে তার রু সারা শরীর ভিতরে ছড়িয়ে পড়ে বের হতে চায় না তখন ফেরেস্তারা তাদেরকে মারে বলে যে তোমাদের রু তোমরাই বের কর আমি আমরা বের করে কষ্ট করে নিবো না তোমাদের রু তোমরাই বের করো কিন্তু তারা বের করতে পারবে না তখন ফেরেস তাদেরকে হাত ধুকিয়ে শরীর ভিতরে প্রবেশ করে একটু একটু করে কষ্ট দিয়ে তাদের রুটা বের করে নিয়ে আসে এটাই হচ্ছে যে তোমাদের রু বের করে নিয়ে আসো কিন্তু তারা বের করতে পারবে না বের করে নিয়ে আসবে ধীরে ধীরে কষ্ট দিয়ে তাদের রুটা বের করে নিবে ফেরেস তারা তখন তাদের এই কঠিন অবস্থাটাকে আল্লাহ তালা তুলে ধরছেন যে আখরিজু আনফুসাকুম নফস বের করে নিয়ে আস আলিও মতুজ্জা হন আজকে তোমাদের অহমানজন শাস্তি তোমাদেরকে কেদে হবে কারণ তা করু হক কারণ তোমরা আল্লাহর মিতাচার করতে অহংকার করতে আল্লাহর আয়াত মেনে নিতে না আল্লাহকার করতে কথা শুনতে না নবীর নির্দেশনার বাইরে চলতে আল্লাহর নির্দেশনার বাইরে চলতে আল্লাহ বিধান শুনতে না আল্লাহ বিধান বাস্তবায়নের বিরুদ্ধে তোমরা দাঁড়াতে সবসময় নিজেরা নিজের বিধান রচনা করে আল্লাহর বিধানের মত হওয়ার বিধান প্রদানকারী হওয়ার চেষ্টা করতে সেজন্য তোমাদের ফিরে কঠিন শাস্তি প্রয়োগ করা হচ্ছে তারপর তাদেরকে এই কঠিন শাস্তির মধ্যে আল্লাহ বলছেন যে এই জন্য তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বিমা আল্লাহ আর তোমরা আল্লাহ আয়াতের উপর অহংকার করতে এবং আল্লাহ তালা কাফেরদের মৃত্যুর চিত্ত তুলে ধরছেন যে তাদেরকে স্বাভাবিক মৃত্যু নেয় অস্বাভাবিক তাদেরকে মৃত্যু দেন আল্লাহ তালা যে তারা আসতে করে বেরিয়ে আলতভাবে বেরিয়ে চলে আসবে তাদেরও এরকম নয় বরং তাদের মৃত্যুর সময় যখন তারা জাহান নামের আজাব দেখতে পাবে যখন তারা দুঃসংবাদ শুনতে পাবে তাদের জন্য কি কি জিনিস অপেক্ষা করছে তখন রু আর হতে চাইবে না সারা শরীরে আল্লাহ আল্লাহ একটু একটু করে রু হরণ করে নিয়ে যাবে নওয়াজী অন্য এত আল্লাহ বলছেন আবদার করতো আবদার করতো কাফেররা। এই নবীর সাথে আল্লাহ এটা তাদের এই আবদারের উত্তরে যে যেদিন তারা ফেরেস্তাদের দেখবে অর্থাৎ মৃত্যুর সময় লাজির মিনের অপরাধীদের জন্য সেদিন কোন সুসংবাদ থাকবে না ওয়া মাহজুরা আর তারা বলতে থাকবে হারা মন মহারামী যে তোমাদের জন্য জাননাতে প্রবেশ করাটা হারাম করে দেয়া হয়েছে অন্য মনে আছে তারাও বলবে যে অর্থাৎ কাফেররাও বলতে থাক বলবে যে কেন এটা হলো আমরা ওদিকে যেতে চাইনা বের হতে চাইনা ইত্যাদি ইত্যাদি কিন্তু তাদের মৃত্যু আসবেই তাদের জন্য কোন সুসংবাদ ছিল যে মৃত্যুর সময় তাদের কোন সুসংবাদ থাকবে না আমরা এটুপূর্বে আলোচনা করেছিলাম যে বারাই আজ বিখ্যাতের ইজা মিনা মিলা আখরা আরজ কাফের যখন দুনিয়া থেকে তার চলে যাওয়ার সময় হবে এবং আখরাত হবে নাজালা ইলাই মালা সুদুল তখন আকাশ থেকে তাদের জন্য হবে এমন ফেরেস্তারা তাদের চেহারা কালো হবে মারাহমুল মাসুরহ তাদের সাথে থাকবে মাসুহ, কাপড় কালো কাপড় শুনা মিনহু মদার তাদের দূরে বসবে দূরে বসবে চোখে দূরে দূর দূর থেকে বসে সুমি হাজি মালাকুল মৌত হাতে এই যদি আসি তারপর আসবে মালাকুল মৌত তার আসে তার মাথার কাছে বসবে ফেয়াকুল তু হফসুল তারপর ফেরেস্তা বলতে থাকবে ملك الموت بل ايتها النفس الخبيثه هي hey خبيث اطئي اخرجي الى سخط الله وغضبه ده الله الله تালার আযাবের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ فتفرق في جسده تخن এই روح তার সারা শরীরের মধ্যে বিস্তৃতি লাভ করবে অর্থাৎ বের হতে চাইবে না ভয় ভয়ে সে বের হতে চাইবে না فايانتزعهها شمنভাবে ছিড়ে নিয়ে আসবে كما ينتزع الصوف من السوف المبلول بيجا ভিজা পশম থেকে যেভাবে লোহা আলাদা করা খুব কঠিন হবে এরকম লোহা যেভাবে বের করে নিয়ে আসা হয় সেভাবে তার শরীর থেকে রুটাকে টেনে বের করে নিয়ে আসা হবে বর্ণিত হয়েছে। এটা নসাদ চিত্র যে কিভাবে সেটা বের করে নিয়ে আসা হবে তার একটি চিত্র হাদিসে তুলে ধরা হয়েছে কোরআনে করিম আল্লাহ তায়গায় সুরাহিজির মধ্যে আবার উল্লেখ করেছেন রুব মুল্লিন উসলিমিন যে কখনো কখনো কাফেররা আশা করবে যদি তারা ইমানদার হতো কখন সেটা সেটা হচ্ছে মৃত্যুর সময় যখন তারা দেখবে যে তাদের তো আর কোনো বালাবার পথ নেই মৃত্যু তাদের এসেই গেছে এবং শাস্তি দেখতে পাচ্ছে তাদের চোখের সামনে যে এটা তার কবর এটা তার কবর মধ্যে আজাব হবে এই সমস্যা হবে এবং তার আল্লাহ তাল গজব এটা হবে তার জাহার নামে যাহার নামে যাবে দেখতে হবে তখন তার আশা আকাঙ্ক্ষা হবে যদি ইমানদার হতে পারতাম লৌকা আনুমুসলিমিন এটাও কিন্তু তাফসির বর্ণিত যে মৃত্যুর সময় তারা আশা করবে তারা প্রত্যেকটি কাফেরেই তার যখন মৃত্যুর সময় আসবে তখন তিনি যখন সে আজাব দেখতে পাবে মালাই আজাব দেখবে এবং কষ্ট দেখতে পাবে আখেরাতে জীবনের কষ্ট তার সামনে তুলে ধরা হবে তখন সে আশা আফসোস করবে যে হায় যদি ইমেনতাম অন্যরূপে আল্লাহ কাফেরদের কাফেরদের রু কিভাবে হরণ করে তা একটি চিত্রে উনত্রিশ নম্বর আল্লাহ বলছেন আয়ালিমিম যাদেরকে আল্লাহ মৃত্যু দিয়ে থাকে আল্লাহ আল্লাহ তালার ফিরে তারা যাদের রু হরণ করে থাকেন এমন অবস্থায় যে তারা নিজের ভাবে জুলুম করেছে এই জুলুম হচ্ছে সিরিক তারা সিরকি লিপ্ত ছিল এই অবস্থা জুলুম করে তখন আলকাউসালামা কুন্নাসু তারা তখন সালাম দিয়ে বলবে যে আমরা তো অন্যায় করতাম না আল্লাহ তারা বলছেন বালা কখনো নয় ইন্দা জানেন তোমরা কি করতে সালাম দিচ্ছি জাহান তাদেরকে কঠিনভাবে তাদের বলা হবে জাহান নামের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো স্থিরস্থায়ী থাকবে অহংকারীদের পরিণাম কত কঠিন কত মারাত্মক কত কত বাজে পরিণতি হয়ে থাকে তা তোমরা দেখো ربصور مؤمن الن ن ا علىطلب حتىيت جا أحد هو الموت قال ربر الجعون لالي أعمل الصالحا فيما تت ق كل انها كلمة هو قائل هو ممرين برجك لا يوم برطون ده قاحبرجد متو ع شيء حتى جاه دو الموت قال ربر الجعون عاب رب عماك في الديدا لالي عمل صالح فيما ترك যে আমি যা যা কাজ জিনিস রেখে আসছি অনেক দন সম্পদ বাড়ি গাড়ি রেখে আসছি অনেক কিছু রেখে আসছি এগুলি দিয়ে আমি ভালো কাজ করবো এখন আমাকে একটু ফেলে যাওয়ার সুযোগ দেন আল্লাহ পিছন সামনে রয়েছে বারজাখ সামনের জীবনে রয়েছে বারজাখ এই বারজাখ মধ্যে তারা থাকবে বারজাখ অর্থ হচ্ছে তারা দুই জীবনের মাঝখানে একটি সময় প্রভেদ রেখা এই রেখার মধ্যে তারা অবস্থান করবে অর্থাৎ তারা কবরে অবস্থান করবে যে এরা কখনো সেখানে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না বরং তাদেরকে জাহান নামের আগুনে কষ্টের মধ্যে থাকতে হবে কবরের মধ্যে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগেই তোমরা তোমাদেরকে তোমরা সেখান থেকে রিজিকে আল্লাহ রাস্তায় খরচ করো কেননা মৃত্যুর সময় বলতে থাকবে কোনো কোনো নফসা বলবে হে রব আমাকে যদি কয়টি দিন আপনি আর ছাড় দিতেন সুযোগ দিতেন অল্প কিছু দিনের জন্য অল্প কিছু সময়ের জন্য আমি আর অন্যায় করব না ভুল করবো না আল্লাহ বলেন্লাহ এটা একটা বাণী তারা বলবেইটা কিন্তু আবার গেলে আবার তারা ফিরে এটাই করবে কারণ তারা আল্লাহ তালার গজবের ভিতরে রয়েছে আল্লাহ তালা অসন্তুষ্টির মধ্যে তারা বড় হয়েছে তারা কখনো সঠিক পথ প্রাপ্ত হবে না তারা বলবে রব্বানা আখির কিছু দিনের জন্য সময় দিন সুযোগ দিন দাওয়াত কে আপনার আহ্বানকে আমরা মেনে নেবো এবং রাসুলকে অনুসরণ করে চলবো রাসুলকে অনুসরণ করবো আওয়ালাম তাকুন তোমরা কি আগে কোনোদিন অহংকার করে বলছিলে না যে আমাদের কোনো কিছু নষ্ট হবে না এখন দেখো তোমাদের কেমন সবকিছু চলে গেছে তাদের সামনে থেকে সমস্ত দলিল প্রমাণাদি সব সরে গেছে এবং আল্লাহ তাল্লাহ নয় বলেছেন ইয়া মাইয়া তি তা ইয়াতি ইয় মাইয়া তি তা উইলু যেদিন তাদের সে ব্যাখ্যা এসে পক্ষ থেকে সে সঠিক কথাটি চলে আসবে সঠিক নির্দেশনাটা চলে আসবে সেদিন তারা বুঝবে যারা আল্লাহকে ভুলে গেছে তারা তখন বলবে কজ্জা আতরিনা বি হাকি আমাদের আমাদের কাছে আল্লাহর রসুল গ্রন্থ সত্য নিয়ে এসেছিলেন ফাল্লা মিন সুফার ফল না তারা তো তাদের কথা শুনি না এখন কি এমন কি আছে যে আমাদের সুপারিশ করবে আল্লা বলছেন মুজরিম না কিশোর ও সিমাহিন্দা রব্বিহিম আপনি দেখতেন তাদেরকে যখন মুজরিমরা অপরাধীরা আল্লাহর দরবার মাথা নিচু করে থাকবে এবং বলতে থাকবে রব্বানা আব সরনা ফার্জি হান হা আল্লাহ আমরা তো বিশ্বাস স্থাপন করেছি এখন আমাদের বিশ্বাস ঠিক হয়ে গেছে এখন আমাদের আমরা দেখেছি জেনেছি আমরা ওখানে গেলে ভালো কাজ করবো আল্লাহ তালা তাদেরকে ফেরত দিবেন না আল্লাহ তালে বলছেন ওলাও তারা ও না কোন আপনি যদি দেখতেন তাদেরকে যখন তাদেরকে আহা জাহানামের আগুন দাঁড় করানো হবে তখন তারা বলবে ইয়ারব ইয়া লতানা হায় যদি ফেরত দেওয়া হতো এবং আমরা আল্লাহ রয়েতে মিথ্যাচার করতাম না হে রব এবং আমরা ইমানদার হইতে পারতাম আল্লাহ তারা তখন বলবেন কাবলু তারা আগে যা লুকা তথা স্পষ্ট হয়ে গেছে ফেরত দেওয়া হয় তারা আবার ফিরে যাবে ও দেবন তারা তো আসলেই মিথ্যাবাদী এভাবে কাফেদের পরি অবস্থা পরিপূর্ণভাবে আল্লাহ তালা বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন যে মৃত্যুর সময় তাদের কি অবস্থা হবে মৃত্যুর পরে কি অবস্থা হবে এবং তারা কি কি বলতে থাকবে তারা আবার কত চেষ্টা করবে তারা একবারের মতো সুযোগ দেওয়া হোক আমরা যেন অবস্থা দুনিয়াতে এবং সেখানে গেলে আমরা আবার ভালো কাজ করবো আল্লাহ তালা বলছেন না সেখানে গেলেও তোমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে এখানে এই আয়াতগুলোতে আল্লাহ তালা আখেরাতে আখ প্রথম অবস্থা অর্থাৎ মৃত্যুর সময় কাঁপেদের কি অবস্থা হবে তা একটি বিস্তারিত চিত্র তুলে ধরেছেন আল্লাহ আমাদেরকে তাদের সমস্ত অবস্থা থেকে মুক্তি দান করুন আমাদের মৃত্যু ইমানদার অবস্থা আমাদের মৃত্যু দেয় দেওয়া আমরা সবসময় করবশাল আরো আলোচনার সুযোগ রয়েছে বিস্তারিত আলোচনা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আলম আসসালাম